السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بالعالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابي أجمعين و بعد دوريو كاچه دي دخانه بوشي آما دير ونشتن دیکسين شامان داشتك بندو شوائك شادر شوبه چادانات چي داشتك بندو হাবির বর্ণিত বা ইমাম তহবের আকিদা নামে খ্যাতটির একটি অংশ নিয়ে যেখানে ছাড়া আমরা কেয়ামত আলামতের হরিমান রাখি এর আলোচনা আমরা বলেছিলাম যে কেয়ামত আলমত আমরা দুভাগে ভাগ করতে পারি বড় আলামত এবং ছোট আলামত প্রথমে আমরা ছোট আলমদগুলি আলোচনা করছিলাম ছোট আলমদগুলির মধ্যে আমরা বেশ কিছু আলামত পূর্বে আলোচনা করেছি আমরা এর আগে বিশটি আলামত আলোচনা করেছি আজকে আমরা একুশ নম্বর আলামত আলোচনা করব সেখানে বলা হয়েছে যে সোল্লা সাল্লাম হাদিস এসেছে আন্তালেদাল আমাত রব্বাতাহা আন্তালে দল আমাত রব্বাতাহা দাসী তার মণিপকে প্রসব করবে এটা সাধারণ অর্থ এর অর্থ কি বোঝানো হয়েছে এ ব্যাপারে আলমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে ইমাম খতাবি বলেন এর অর্থ হচ্ছে যে ইসলাম প্রচুর প্রচার লাভ করবে প্রসার লাভ করবে বিভিন্ন জায়গাতে প্রসারিত হবে এবং মুসলিমদের হাতে অনেক দাস দাসী আসবে দ্বাস দাসী আসার কারণে মানুষের যেহেতু সন্তানগুলোর কারণে সন্তান হলে সাধারণত দাসীরা মুক্তি লাভ করে হাদিস অনুসারে উম্মুল ওলাদ বলা হয় তাদেরকে বা যারা সন্তানের কারণে মুক্তি পেয়েছে এজন্য জন্য এটা যেন এরকম যে সন্তান তাকে মুক্ত করে দিয়েছে আমার রব্যাতা এটা যেন এরকম অর্থ হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই অর্থ অনেকেই করলাম রহমতুল্লাহ অর্থেকে অস্বীকার করেছেন তিনি বলছেন অর্থটি আসলে এরকম হবে না কারণ হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে এই যুদ্ধ বেশি হয়েছে এবং তখনই শুধুমাত্র সবচেয়ে বেশি দ্বারদাসীর ব্যাপারটা আসতো এবং বেশি হতো বর্তমানে তো দাসী নেই বললেই চলে কারণ ইন্টারন্যাশনাল ট্রিটি এবং অর্গানাইজেশন এর চুক্তির মাধ্যমে দাসী করা দাস করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে যদি ইসলামে নিষিদ্ধ নয় কিন্তু সেটার সুযোগও শেষ হয়ে গেছে মুসলিমদের মধ্যে সেই যে ইসলাম প্রচারের প্রচারমূলক যে জেহাদ সেই জেহাদ এখন অবশ্য অনেকেই সেটা সেটা থেকে পিস হয়েছে কোন রাষ্ট্রই আর জেহাদের প্রতি ধাবিত হচ্ছে না তাহলে এটার অর্থ কি হতে পারে যে কে আমাদের আগে আনতেলে দল আমাতুর অব্বা এর অর্থ কি হতে পারে যে আমা আমা বা দাসী তার মরিব প্রসবের কি অর্থ হতে পারে এ এর আরেকটি অর্থ হতে পারে অনেকেই বলেছেন যে এর অর্থ হচ্ছে যে যারা মালিক হবে তারা অনেকেই যারা এই দাস দাসীর মালিক হবে অনেকেই তারা এ দাসীদেরকে বিক্রি করবে বিক্রি করার পরে সেগুলি বাজারে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে এমন এক সময় আসবে যে তার সন্তানই সেগুলি সে দাসী কিনছে অথচ সন্তান সে ব্যাপারে কোনো জানেই না যে সেটা তার মা এ অর্থ এরকম এটার অর্থ হতে পারে তৃতীয় আরেকটি অর্থ হতে পারে এটা যে কখনো কখনো কখনো কখনো দাসী দাসীর সাথে কোনো স্বাধীন ব্যক্তি তার তার মনিব ছাড়া দাসির মনীপ ছাড়া অন্য কোনো স্বাধীন ব্যক্তির সহবাস হবে এবং সেখানে সন্তান হবে সেখানে সে সন্তান সে সন্তান আবার বাজারে বেড়ে এমনভাবে প্রচার প্রসার পাবে বেশি বেড়ে যাবে যে সে সন্তানগুলো दुनिया भरे जाबे এরকম অবস্থা তৈরি হবে বর্তমান সময় এটা খুব ব্যাপক আকার ধারণ করেছে আমরা দেখি বিশ্বের বিভিন্ন জায়গাতে মায়ের সাথে তাদেরকে সম্পর্দ করা হচ্ছে সন্তানদেরকে বলা হচ্ছে যে অমুকের সন্তান মায়ের সাথে কারণ বাবার কোন নেই বাবা হয়তো সন্তান কোনো কারণে रेखे चले ग मा से बहन बा, करो बाबा जाना जा একটি অর্থ এটা হতে পারে যে প্রচুর বেবিচার হওয়া সন্তান বেড়ে যাওয়া অর্থাৎ যারো সন্তানের প্রচুর প্রসার লাভ করা এবং সন্তান প্রসার হওয়া যেগুলো যেগুলো টাকা পয়সার মাধ্যমে কারো কারো সন্তান করা হচ্ছে যেমন বিভিন্ন সময় এখন দেখা যাচ্ছে যে বা ভাড়া করা হচ্ছে সেখানে সন্তান জন্ম দিচ্ছে টাকার বিনিময়ে সে রোজগার করছে এটা অর্থ হতে পারে এটা একটা অর্থ হতে পারে বর্তমান সময়ে যেটা প্রচুর পরিমাণে লাভ করেছে এগুলি অবশ্যই বেবিচার এগুলি হারাম যেগুলি বিভিন্ন দেশে বিভিন্ন কাফের দেশে যেগুলি প্রসার প্রসার লাভ করেছে হতে পারে রসোল্লা সাল্লা উদ্দেশ্য এটাই হতে পারে অন্য কোন উদ্দেশ্য হতে পারে চতুর্থ আরেকটি উদ্দেশ্য হতে পারে বলে কেউ বলেছেন সেটা হচ্ছে যে সন্তানদের মধ্যে পিতা মাতার প্রতি অবাধ্যতা বেড়ে যাবে অবাধ্যতা বেড়ে গেলে তারা পিতা সাথে ব্যবহার করবে দাস দাসির মতো ব্যবহার করবে ও তাদের সাথে খারাপ ব্যবহার করবে তাদের গালিগালা মারামারি তাদেরকে কর্মকাণ্ডে নিয়োগ এবং তাদেরকে বাসা কাজের মতো বুয়াদের মতো খাটানো এটা এমনভাবে হবে যে তারা যেন সন্তান যেন তাদের মনে ভয়ে দাঁড়িয়েছে এইটাও বলা উদ্দেশ্য शेष जमाना बर्तमान समय बैस प्रसार लाभ कर विशेषकर अने स्त्री पुत्री आलदा जा पिता खोज खबर नहीं अनेक समय पिता मांगे তারা নিগৃহীত অবস্থা থাকে তাদেরকে সব কাজ করতে হয় ঘরের এমনকি তারা অনেক সময় ঘর বাড়ি তাদেরকে মতো তাদেরকে ব্যবহার করা হয় তাদের সে কাজে ব্যবহার করা হচ্ছে সেই জন্য এটা উদ্দেশ্য হতে পারে ইবনাহাজি রহমতুল্লাহ আলাই শক্তিশালী ভাবে মত ব্যক্ত করেছেন পঞ্চম একটি মত ইবনিকাছির রহমতুল্লাহ আলী বলেছেন তিনি বলেছেন যে এমন অবস্থা হবে এটা উদ্দেশ্য হচ্ছে যে নিম্ন শ্রেণীর লোকেরা দাস দাশীর মতো লোক যারা যারা সবচেয়ে খারাপ যারা যেখানে সেখানে নিজেদেরকে বিক্রি করে দেয় এই সমস্ত লোকদের প্রতি সম্মানের দৃষ্টিতে দেখা হবে বর্তমান সময়টা প্রচুর যারা সবচেয়ে বেশি বিহায়া প্রকৃতির লোক বেহায়া ভাবে রাস্তায় ঘুরা ফেরা করে বেহায় ভাবে দেয় তাদেরকে সম্মানের দৃষ্টি দেখা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তারা সেলিব্রিটি বা অথবা তারা হচ্ছে সম্মানিত স্টার বিভিন্ন রকম তাদেরকে নাম দেওয়া হচ্ছে ইমিন কাশি রহমতুল্লাহ আল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন আসলে রসুল্লাহমে একটি হাদিসের এতগুলো অর্থ হওয়ার অর্থ হচ্ছে সবগুলিও হতে পারে কোনো কোনো সময় সবগুলি হতে পারে যে কোনো সময় মুস্তারাক শব্দের অর্থ যদি কতগুলি থাকে অনেকগুলো থাকে সবগুলি হওয়া নিষিদ্ধ নয় আমাদের শেখ মুহম্মদ সালমিন রাহমাহুল্লাহ তিনি সবসময় এটা বলতেন যে কোনো হাদিসের বা কোনো আয়াতের অর্থ যদি কোনো অনেকগুলো হতে পারে যদি সেগুলি পরস্পর বিরোধী না হয় তাহলে সবগুলি অর্থ হতে পারে ते करी आलमतर मध्य शब्द रसलम सब सब सबधरण खराब अवस्था तैरी हो मानूष पता मातर खराब व्यवहार कर खराब लोक देखे उन्नत आसने बसा अथवा मानूष मानुषिचार बेड़े जा मानुष করবে যত রকমের অনাচার মানুষের প্রসার হচ্ছে বর্তমানে এই যেন কেয়ামতের একটি আলামত হিসেবে রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে পূর্ব থেকেই বলে গেছেন এবং সাবধান করে গেছেন বাইশতম আলামত হচ্ছে হত্যা বেড়ে যাওয়া বর্তমান সময় মানুষ কেন মারা যাচ্ছে সেটা জানে না অনেক মানুষের লাশ পাওয়া যাচ্ছে কেন মারা যাচ্ছে কেউ বলতে পারছে না অনেক সময় সাধারণ একটা জিনিস নিয়ে হত্যা করছে কথা কাটাকাটি পর্যায়ে মানুষ নিজেকে হত্যা করছে এটা রসুল্লাহামতক্ষণ না হার্জ বেড়ে যাবে সাহাবা করাম বললেন ইয়সুল্লাহ হার্জ কি রসুল বললেন আল কাতলু আল কাতলু হত্যা হত্যা হত্যাই হচ্ছে হার ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন সই বোখারিতে এসছে আব্দুল্লাহ মাসুদাহ বলেন ভাই না ইতে সাহামুল হারজ কিয়ামতের আগে কিছু হারজের দিন রয়েছে যে হারজত্ত হত্যার দিন রয়েছে ইয়াজ আলম যাকে যে দিনগুলোতে আলম চলে যাবে মানুষকে আল্লাহর দিন সম্পর্কে জানবে না হানা হানিতে হত্যা হানাহানিতে ব্যর্থ থাকবে ইয়াজহারফিয়াল জাহাল মূর্খতা ছেয়ে যাবে বেড়ে যাবে আবু আবু সার্জি আল্লাহ বলেন আলহারজাল কাতল হাবসা হাবসার ভাষায় আবি ভাষায় হারজত্ত কাতল এটা বেড়ে যাবে বললেন হারজ কি কাল আল কাতল রসুল্ল আসলাম বললেন কাতল কআল আকসার মিমা নকতাল আমাদের চেয়ে বেশি বেশি হত্যা হবে তখন রসুল্লাহাম বললেন তোমাদের একে অপরের হত্যা উদ্দেশ্য অর্থাৎ তখন বিনা কারণে একে অফরকে হত্যা করে মানুষ হানাহানি মারামারি বেড়ে যাবে বিভিন্ন রাজনৈতিক কারণ হতে পারে অর্থনৈতিক কারণ হতে পারে অথবা রাষ্ট্রীয় বিভিন্ন কারণ হতে পারে যে কারণে হত্যা বেড়ে যাচ্ছে বর্তমান সময়ে আমরা যদি বিভিন্ন দেশের দিকে কোনো কোনো দেশ তার কোনো কোনো এলাকার মানুষদেরকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করে দিচ্ছে এবং সেখানকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং সেখানকার মানুষকে যুবকদের হত্যা করছে নারীদেরকে ধর্ষণ করছে যুব ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা মারছে বুড়োদেরকে পর্যন্ত বুড়ারা পর্যন্ত তাদের হাত থেকে পাচ্ছে না এ কে আমাদের আলামত স্পর হানাহানি মারামারি বেড়ে যাবে পূর্ব থেকে তাহলামি যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি কাতার এমন একটি সময় আসবে যে কেয়ামত সংগঠিত হবে না দুনিয়া চলে যাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের উপর এমন একটি সময় আসবে এমন একদিন আসবে যেদিন মানুষ হত্যাকারে জানে না কেন সে হত্যা করেছে ওলাল ফিমা মাকতুক হত্যাকৃত ব্যক্তিও জানে না তাকে কেন হত্যা করা হয়েছে আজও তা হচ্ছে মানুষ অনেক ব্যবহারের শ্লাশ পাওয়া যাচ্ছে বিনা কারণ হত্যা হচ্ছে তার কোনো কারণ বোঝা যাচ্ছে না কি জন্য হত্যা হচ্ছে এটাও সে জানে না যেন একটা নেশা এবং পেশায় পরিণত হয়েছে হত্যাটা এটা सबचे बड़ कठिन विपद मन हे बर्तमान समय रसुल्लाम के जिज्ञासा कई फिकुजाय लिखा यारसूल कि रसुल्लाह की से रसुल रसुल्लाम आल हारजू ব্যাপক আকারে যাবে জাতীয় জিনিস বেড়ে গেলে বুঝতে হবে যে কেয়ামত অতি সন্ন্যিকটে অন্য খাদিসাম বলেছেন এই অবস্থায় কেউ মারা গেলে আল কাতুল মকতুল হত্যাকৃত এবং হত্যাকারী উভয় জাহান নামে যাবে এটা এই জন্য হত্যাকৃত হত্যাকারী তারা প্রত্যেকে দিন থেকে বিমুখ ছিল এবং তারা মারামারি করছিলাম পূর্বে বলেছেন জিজ্ঞাসা করে সে রসুল্লাহ হত্যাকারী তো বুঝলাম যে জাহান্নামে যাবে কারণ হত্যা করেছে হত্যাকৃত কেন রসুল্লাহাম বললেন যে হত্যাকৃত এই জাহান্নামে যাবে কারণ সে ফাইন কান হারিস কারণ তার ভাইকে মারার ব্যাপারে খুব আগ্রহী ছিল অন্য এক হাদিসি হরস রসোল্লাহাম বলেছেন ইন্ন উম্মতি মার উম্মত মার এর মধ্যে কিছু কিছু জিনিস রসুল্লাহসাম বলে গিয়েছেন যে কোন কোনো ব্যাপার এই ঘটনা ঘটবে যে যদি মখতুল হয় যারা বিনা কারণে তাদের কিছু শাস্তি তাদের কম লাঘব হয়ে যায় বলে রসুল্লাহ রসুল্লাহলাম ঘোষণা করেছেন মোস্তদের হাক মহাদিস এসেছেন কিামতের আলামতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তাকা রবুজামান সময় নিকটবর্তী হওয়া এটি তেইশ নম্বর আলামত বলে আমরা আমরা আলোচনা করছি আবহরাদু বলেন রসোল্লা সাল্লাম বলেছেন লতাকুমসা হাত্তা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না এই হবে সে হবে অনেকগুলো জিনিস আলোচনা করবেছেন তার মধ্যে তিনি বলেছেন ইয়াতাকার আবুজ্জামান সময় নিকট সময় খুব সন্নিকট হয়ে যাবে সময় সন্নিকট হয়ে যাওয়ার বিভিন্ন অর্থ আলেমরা করে থাকেন আমরা এর মধ্যে এটাই বুঝি যে সময় খুব দ্রুত অতিবাহিত হয়ে যাওয়া অথবা অল্প সময় অনেক কাজ করতে পারা অথবা বরকত না হওয়া যাওয়া সবটি অর্থ হতে পারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাদিসের অর্থ থেকে আমরা সেটা বুঝতে পারি অন্যরূপে একটি হাদিস ইসর আসাল্লাম বলেছেন হাত আবুজ্জামান কিয়মত কায়েম হবে না যতক্ষণ না সময় নিকটবর্তী হবে ফস্তা তু কার এক বছর হবে এক মাসের মত খুব দ্রুত এবং দিন হবে এক ঘন্টার মতো এবং এক ঘন্টা হবে যেন ক্ষণিকের মতো পার হয়ে যাচ্ছে এটারও সোল্লা সাল্লাসালাম এর হাদিস মোসাদ হাদিসটি এসেছে তিনি হাদিসটি এসেছে অর্থ হচ্ছে যে সময় খুব সন্নিকটে সব সময় খুব দ্রুত পার হবে সময় খুব দ্রুত পার হবে এটা একটি একটি মত অর্থাৎ সময়ে বরকত হবে না কেউ কেউ বলছেন সময়ের মধ্যে বরকত হবে না অর্থাৎ যতই সময় যাচ্ছে মানুষের কর্মকাণ্ডে বরকত নেই আগেকার সময় মানুষ অল্প সময় অনেক যেমন হাদিস ইয়সর আসাল্লাম কখনো কখনো কোরআন তেলেবাদ করেছেন কয়েকটি সূরা তিনি রাতের আট রাখ সলাতে আদায় করেছেন বলে আমরা দেখি অথচ আমরা এখন একটি সুরও ঠিকমতো আদায় করতে পারি না পড়তে পারি সময় শেষ হয়ে যায় যেমন রসুলাম বাকারা পড়েছেন নেশা পড়েছেন আলে ইমরান শুরু করেছেন শুধু এক রাখাতের মধ্যে অথচ এটা যদি বর্তমান সময় পড়া হয় তাহলে সারা রাত শেষ হয়ে যাবে অথচ রসুল সেটা তাহজিদুল সলাতে পড়েছেন তিনি প্রথম প্রথম রাতে ঘুমিয়েছেন শেষ রাত্রে উঠে পড়ার সময় এত সময় কিভাবে তিনি পেলেন সবই বরকত দিয়েছেন রসুল্লাহলাম বিদায় হজে যে কাজটুকু দশম দশম দিনে দশ তারিখে যে কাজগুলো ছিল সেগুলো অল্প সময় অনেকগুলো কাজ করতে সমর্থ হয়েছেন কিন্তু বর্তমানে আমরা সেটা কর্ত করতে সমর্থ হই না কারণ হচ্ছে সময়ের বরকত উঠে গেছে এই জন্য এখানে এটা কার আবুজ্জামান বলতে কোন কোন আলেম মত হচ্ছে বিশেষ করে ইমন হাজার রহমতুল্লাহ আলী অর্থ হচ্ছে যে সময়ের বরকত চলে যাবে তারা অল্প সময় যা করতে পারতেন আমরা অনেক সময় তা করতে সমর্থ হবে না হব না কোন কোন কোন কোন কোনো আলেমের মত হচ্ছে অর্থ হচ্ছে যে এই সময়টা হবে ইমাম মেহাদি এবং ইসা আল্লাহ ইসলামের সময় যখন মানুষ নিজেদের সম্পদ ভোগ করার মধ্যে তাদের সময় ব্যয় করবে এবং तर सम संपद भोग करते भोग कर समय कर कारणे तारा अनेक बस समय के अल्प समय मन कर साधारणत सुखर समय अनेक अनेक द्रुत शेष हो जाए दु, दुखर समय अनेक लम्बा है इस तरह से मन हो समय लम्बा होत ये बोला उद्देश्य এটা কোনো এটাও কোনো কোনো ইমাম বলছেন বিশেষ করে উল্লেখ করেছেন আবার কোন কোনো কোনো অর্থ করেছেন যে দিন দারি কমে যাবে মানুষের ভিতরে অর্থাৎ সময় অনেক লম্বা হলেও দিন দারি কমে যাবে কার্যকর সময় খুব কম হবে সময় কমবে না কিন্তু কার্যকর সময় যেগুলি কাজে লাগে এরকম সময় কম হবে মানুষ আমরা মািয়ান মুখকার আদেশ অসজ কাজ থেকে মানুষকে নিষেধ করবে না এবং মানুষের মধ্যে ফেস্ক এবং ফেস্ক এবং সুখী এবং যা মানুষের মধ্যে খারাপ কাজ বেড়ে যাবে মানুষের অসন্তুষ্টি অসন্তুষ্টির মধ্যে জীবন জীবনযাপন করবে এবং মানুষ সন্তুষ্ট আল্লাহ তালার বিধানের সন্তুষ্টি প্রকাশ করবে না এই এইগুলিতে সময় যখন ব্যয় হয় তখন সেগুলি দিন দেয়ারি মধ্যে থাকে না এর অর্থ হচ্ছে দিন মধ্যে না থাকার কারণে দিনের যেন এই সময় যেন কমতে থাকলো সময় যেন কখনো বরকত হয়নি এটা বলার উদ্দেশ্য কোনো কোনো আলেমের মত হচ্ছে যে এটা অর্থ হচ্ছে যে বর্তমান সময়ে যে সময়ের যে অনেক লম্বা সময়ে যে পথ পাড়ি দিতে পারতো অল্প সময় সেটা মানুষের কাছে চলে আসছে যেমন টেলিফোন বা টিভি বা বিভিন্ন রকমের যে আধুনিক মিডিয়া এটা উদ্দেশ্য হতে পারে দূর থেকে মানুষ খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারে যেমন এখন একটি ফোনের মাধ্যমে এক বছরের রাস্তা বা তখনকার সময় এক বছরের রাস্তা মানুষ এক খনিকের মধ্যে পার করে নিয়ে আসছে এটা উদ্দেশ্য হতে পারে এটা অসম্ভব কিছু নয় মানুষ এখন ঘরে বসেই সবকিছুর খবর নিতে পারে যে এখন মানুষ বিমানে করে তারা ছয় মাসের রাস্তা মানুষ এখন বিমানে করে ছয় ঘন্টায় পার হয়ে যাচ্ছে এটা উদ্দেশ্য হতে পারে বলে কোন কোনো আর বলেছেন আবার কোন আর এম বলেছেন অর্থ হচ্ছে বাস্তবেই সময় খুব দ্রুত চলে যাওয়া এটা শুধু জীবন এটা শুধু কেয়ামতের শেষ সময় হবে এবং এখনও অনেক সময় মানুষ উপলব্ধি করতে পারে যে সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে এ সময় দ্রুত চলে যাওয়াটা কেয়ামতের আলামত হিসেবে বিবেচিত হবে হয়তো যে দ্রুততার কথা বলা হচ্ছে দ্রুত চলে যাওয়া তা কার বোঝা মান সেটা হয়তো যদি এটা হয় যে আসলে বাস্তবেই খুব সময় দ্রুত চলে যাওয়ার পার হয়ে যাবে হয়তো এই অর্থে এখনও এই আলামতটি আসেনি হয়তো আসবে কেয়ামতের পূর্বক্ষণে সেটা ঘটবে বলে বিভিন্ন অবস্থা থেকে আমাদের কাছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাহলে বোঝা গেল যে কেয়ামতের আগে একটি আলামত হচ্ছে দ্রুত সময় শেষ হয়ে যাওয়া এর কয়েকটি অর্থ আমরা করেছি প্রত্যেকটি অর্থ উদ্দেশ্য হতে পারে অথবা থেকে একটি অর্থ বা দুটি অর্থ উদ্দেশ্য হতে পারে আমাদের আগেও বলেছি যে যখন কোন মুশতারাক অর্থ একটি যেকোনো বাক্যের অনেক অর্থ হতে পারে যদি পরস্পরের বিরোধী না হয় সবগুলি হতে পারে সুতরাং কেয়ামতের একটি আলামত হচ্ছে সময় দ্রুত শেষ হয়ে যাওয়া এই ব্যাখ্যা যে ব্যাখ্যাই হোক না কেন সময় দ্রুত শেষ হয়ে যাওয়া কেয়ামতের একটি আলামত বলে বিবেচিত হবে কেয়ামতের আরেকটি আলামত আমরা এখন আলোচনা করতে পারি চব্বিশতম আলামত জেফার স্লাস্লাসম বলেছেন তকাবুলা সোয়াক বাজার নিকটবর্তী হয়ে যাওয়া বর্তমান সময়ে বাজার নিকটবর্তীর বিষয়টি অত্যন্ত অত্যন্ত মানুষের মানুষ উপলব্ধিতে চলে এসেছে এখন মানুষ এখানে বসে বেচা কেনা করছে দূরের জিনিস কাছে পেয়ে যাচ্ছে। এমনকি অনেক সময় মানুষ ঘরে বসে সবকিছু পেয়ে যাচ্ছে ঘরের নিচেই বাজার চলে আসছে বাজারে যেতে হয় না মানুষের সবই কেয়ামতের আলামত বলে বিবেচিত রসুল্লাহ সাল্লাম বলেছেন লা কেয়ামত কায়েম হবে না হাতহরাল ফেতান ফেতনা প্রকাশ না হওয়া পর্যন্ত ওয়ক সুরল কাদিব মিথ্যা প্রকাশের বেশিও না হওয়া পর্যন্ত ও তা তাক বোলা সোয়াক বাজার নিকটবর্তী হয়েছে बर्तमान समय मानस इंटरनेटेजोने घर नीचे घरे घरे घर नीचे छोटो छोट बजार तैरि सब आलामत बोले विवेचित जार सम्पर् रसुल्ला पूर्व दिखाई सबदान कर জানতে হবে এবং সেটা অনুসারে আমাদের দিনকে হেফাজত করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিযোগ করুন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ